আবু হুরাই রাহ রাহতাল্লাহ সূত্রে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পূর্ব যুগে কোনো এক লোক ছিল যে মানুষকে ঋণ প্রদান করত সে তার কর্মচারীকে বলে দিত তুমি যখন কোনো গরিবের নিকট টাকা আদায় করতে যাও তখন তাকে মাফ করে দিও হয়তো আল্লাহ তাল্লাহ এ কারণে আমাকে ক্ষমা করে দিবেন নবী সাল্লাহ আল সাল্লাম বলেন যখন সে আল্লাহ তালার সাক্ষাৎ লাভ করল তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন